রহমান রাহিম যারা খাঁটি ইমানদার তাদের সম্বন্ধে আল্লাহ রবুল আলমিন ইহ জগতে বারোটি ইনামের কথা বলেছেন তার কিছু অংশ আপনারা শুনে রেখেছেন অবশিষ্ট যে কটা অংশ আছে সেটা আপনাদের সামনে তাকে ব্যক্ত করে দিই আল্লাহর রব্বুল আলমিন বলেছেন যারা খাঁটি ইমানদার ইমানি জিন্দগি কাটাবে তাদেরকে এই দুনিয়ায় একটা বিশাল বড়ো ইনাম দেওয়া হবে সেই ইনামটা কি আল্লাহ মিনকুম রবুল্লা ফিল বলছেন তোমাদের ভেতরে যারা ইমানদার যাদের ইমানের ভেতরে দুর্বলতা নেই যে ইমানগুলো খাঁটি ইমান এমন খাঁটি ইমানদার ব্যক্তিকে আমি দুনিয়াতে তার একটি ইনাম দেব এই যে তার সামনে একটা রাষ্ট্রীয় ক্ষমতা আমি তুলে দেবো তার হাতে সেখানে সে আমার কানুন ইলাহি তাকে সে চালু করবে সেখানে নবিয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ বলিকে সেখানে চা চালু করবে সেই জায়গায় ইসলামী খেলাফত যেমন হয় ঠিক সেভাবেই খালিফারা সেখানে ইসলামী খেলাফত চালাবে এবং সেই সুযোগ আমি তোমাদেরকে দান করব। এটা ছোট মোটো প্রাপ্তি নয় এটা বিশাল বড় প্রাপ্তি আল্লাহর রব্বুল আলমিন দিতে চাইছেন ইমানদারদেরকে তবে প্রশ্ন হল যে আল্লাহ আল্লাহতালা এই খেলাফাত রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে তুলে দিতে চাইছেন যদি আমরা ইমানদার হই তাহলে সত্যি এটার বাস্তবায়ন হয়েছে না আগামী দিনে হবে বাস্তবায়ন যদি হয়ে থাকে তো কোথায় হয়েছে আগামী দিনে যদি হয় তো কোথায় হবে কবে হবে কোন অবস্থার মধ্য দিয়ে হবে সেটাও তো একটু জানা দরকার আমাদের স্বনাম ধন্যাব মোহাম্মদ সাহেব জুনাগারি উনি তার তফসিরের ভিতরে লিখছেন যে এই আয়াতটি থেকে আল্লাহ রাব্বুল আলমিন নাজেল করেছেন কেমন যেহেতু এখানে আল্লাহ আলোচনা করেছেন যে তোমাদেরকেও খেলাফত দেওয়া হবে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে যেমন ইতিপূর্বে আমি কাউকে দিয়েছি তো তাহলে এই কথার প্রসঙ্গে তিনি বলতে চাইছেন সেই এলাকা যেটা প্যালেস্টাইনের এলাকা সেই জায়গায় কিবতি বংশের লোক তারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে দুর্ব্যবহার করেছিল তারা ইমান আনতে পারেনি যার কারণে আল্লাহরবুল আলামিন তাদেরকে তাদের বসত ভূমি থেকে উৎখাত করে দিয়েছিলেন এবং দেওয়ার পরে সেই জায়গায় আল্লাহ যারা ইমানদার বান্দা বানী ইসরাইলদেরকে সেখানে আবাদ করেছিলেন তিনি বলতে চাইছেন তার গ্রন্থে যে এইখানে আল্লাহ রব্বুল আলমিন এইভাবেই খেলাফত দান করেছিলেন এটাই অনুমান হয় এবং এটাই তার উদাহরণ এটাই তার নিদর্শন আবার অন্যান্য তারস্তম যখন হিজরত করে মদিনায় গেলেন এই ১৩টি বছর মক্কার জীবনে এক একটি মুসলমান যত দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে যত তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে এই এসবের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছিল তোমরা আগামী দিনে একটি ইসলামী আদর্শ রাষ্ট্রের নাগরিক হবে সেই ইসলামী আদর্শের নাগরিক যে হবে দেশের সেই দেশের তোমরা সত্যিকারী ওই নমুনার মুসলমান হবে তো এই বলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এমনভাবে প্রস্তুত করলেন যে হিজরত করে যাওয়ার পর মহান আল্লাহর রব্বুল আলামিন এই বিশাল বড় নিয়ে দান করলেন যে আমার নাবী বিশ্ব নী জানাবি মোহাম্মদ একটি ইসলামী রাষ্ট্র হলেন ইতিপূর্বে নতুন রাষ্ট্র হতে গেলেও সেখানে আল্লাহ রাবুল আলমিনের নাবী সেখানকার এক বিশাল শক্তি জনশক্তি তা হচ্ছে ইহুদ ইহুদিদের সাথে শান্তিতে বসবাস করার জন্য এখানে যেন কোনো সৃষ্টি না হয় এখানে জন্য আপোষের ভেতরে কোনো রসা টানাটানি না হয় ইসলামী রাষ্ট্রের ভেতরে কোনো রকমের বিশৃঙ্খলা দেখা না দেয় তার জন্য তিনি সেখানে পদার্পণ করা মাত্রই একটা চুক্তি করে নিয়েছিলেন সেই চুক্তিতে প্রথমে এই কথাটা বলা হয়েছিল যে মুসলমানেরা আলাদা সম্প্রদায় এবং তোমরা আলাদা সম্প্রদায় রাষ্ট্রকে কেন্দ্র করে আমাদের অন্যান্য শর্তাবলী যা হবে হবে কিন্তু অন্তত পক্ষে এই প্রশ্নে সবাই যেন অবগত হয়ে যায় যে মুসলমানরা আলাদা সম্প্রদায় এবং তোমরা আলাদা সম্প্রদায়। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলমিনের নাবী ইসলামী রাষ্ট্রকে গঠন করে দেশ দেশান্তরে এখানে ওখানে যেখানে সেখানে তিনি আবার পত্র প্রেরণ করতে আরম্ভ করলেন সেখানে সেই পত্রটাই প্রমাণ করে দেয় যে হ্যাঁ এটা একটা আলাদা রাষ্ট্র তাহলে আল্লাহ রব্বুল আলমিন তিনি যেভাবেও আদা করছেন যে মোমেনিনদেরকে এই ধরার মাটিতে আমি খেলাফত দান করে তাদেরকে সম্মানিত করব তো তাহলে তার নিদর্শন আমরা চোখের সামনে দেখে নিয়েছি বন্ধুরা আমার প্রশ্ন হতেই পারে তো সেই একটাই মাত্র এলাকা যে যেখানে আল্লাহনবী শাসন চালিয়েছেন এবং সারা পৃথিবীতে এত বিশাল ভূখণ্ডের উপরে এত দেশ এত জনগণ এত জনসংখ্যা সেখানে মুসলমানেরা কে খেলাফত করে এটা তো প্রশ্ন স্বাভাবিক কিন্তু এই প্রশ্নের উত্তরে আপনাকে বলতে হবে আপনাকে এটা মানতে হবে যে ইমানকে আল্লা রাবুল আলমিন শর্ত রেখেছেন ইসলামী খেলাফাত হাতে পেতে গেলে তার এক নম্বর শর্ত হচ্ছে কি আ মানু তাহলে নিশ্চয়ই এতগুলো দেশের মধ্যে যদি আর আমাদের কোথাও এমন সুযোগ না এসে থাকে তো তাহলে জানতে হবে যে আমাদের ইমানের মধ্যেই কোন জায়গায় দুর্বলতা আছে বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন অনেক দিন আগেকার কথা তাতে তিনি কি বলেছেন খোদায়ে পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা খোদায় হারায় ভিত পরাজিত আজ দুনিয়ায় তারা কথাটা কেমন একদিন আল্লাহ রব্বুল আলমিনের খাঁটি বান্ধা হয়ে মুসলমানেরা সেদিন তারা দুনিয়াকে জয় করেছে আর ওই মুসলমানের আউলাদরা আজ ওই মুসলমানের সন্তানরাই আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিয়ে এতটাই দূরত্ব সৃষ্টি করে দিয়েছে যে এখন আল্লাহ রব্বুল আলমিন তাদের কথা শুনতে চান না তিনি বলছেন খোদার সাথে যুক্ত সতাই ছিল যাহাদের মন দুঃখে রোগে শোকে পটল যাহারা থাকিত সর্বক্ষণ এসে শয়তান ভোগ বিলাসের কারি আনিয়াছে ইমান তাদের খোদায় হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা কথাটা সত্য আজ কোথায় সম্পর্ক আছে ইমানের সাথে আমাদের আজ কোথায় সম্পর্ক আছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি মূল বস্তু আল্লাহ চেয়েছেন আমার কাছ থেকে ইমান তা যদি আমি দেখাতে না পারি আল্লাহ রবুল আলমিনকে তা যদি আমি দিতে না পারি তাহলে আল্লাহ আমাকে তার যিনি অঙ্গীকার করে রেখেছেন ওয়াদা করে রেখেছেন সেটা কোথা থেকে আল্লাহ রবুল আলমিন আমাকে দেবেন এটা তো অস্বাভাবিক কথা নয় এটা খুবই স্বাভাবিক কথা বন্ধুরা আমার প্রসঙ্গ বড় করে লাভ নেই আল্লাহ তালা আরও দুনিয়াতে ই নাম দিতে চেয়েছেন তার মধ্যে আর একটি নাম হচ্ছে দিফা আনিল আল্লা আল্লাহ বলছেন তোমাদের পক্ষ থেকে তোমরা যেখানে যখন যেই অবস্থায় দুর্দশার সম্মুখীন হয়ে যাও কোনো বিপদের মুহূর্তে পড়ে যাও শত্রুপক্ষের আগে পড়ে যাও এই রকম মুহূর্তে তোমাদের সাহায্যের প্রয়োজন আছে তো সেই সময় সেই মুহূর্তে আমি তোমাদের প্রতিরক্ষার ব্যবস্থা করবো তোমাদের হয়ে আমি প্রতিপক্ষকে কি করে পরাজিত করতে হয় কি করে তাদেরকে নিচু করে দিতে হয় এবং তোমাদেরকে উঁচু করে দিতে হয় সে ব্যবস্থা আমি করব। আল্লাহ রাবুল আলামিন এত বড় ও আদা আমাদের সাথে করে রেখেছেন আল্লাহ দিতে চেয়েছেন আল্লাহ তালা তিনি বলে দিচ্ছেন এই কথাটা যারা ইমানদার তাদের পক্ষ নিয়ে আমি চলবো এবং তাদের পক্ষ থেকেই তারা যেমন কোনো বস্তুকে কি করবে তাকে প্রতিঘাত দেবে কোনো বস্তুকে তারা যদি সরাতে চাইবে প্রতিরক্ষার ব্যবস্থা নেবে তো সেই সময় আমি তাদের হয়ে প্রতিরক্ষার ব্যবস্থা আমিও করব আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর ওয়াদ আমার সাথে করেছেন যদি ভাবনা ভাবতে যাই আল্লাহরবুল আলামিন কি ঠিক এই রকমের মুহূর্তে যেখানে আমার পক্ষ থেকে প্রতিবাদের দরকার আছে যেখানে আমার পক্ষ থেকে প্রতিঘাতের দরকার আছে এবং আমি প্রতিরক্ষার ব্যবস্থা চাইছি সেই সেইরকম মুহূর্তে আল্লাহরবুল আলমিন আমাদের সামনে এসে তিনি নিজের ওয়াদাকে রক্ষা করে দিয়েছেন তার নজির তার উদাহরণ তার মিসাল আমাদের সামনে কি আছে হ্যাঁ আছে আল্লাহ তালা নিজের ওয়াদাকে রক্ষা করেছেন এবং তার নজির আমাদের সামনে আছে তা আপনাকে বলে দিচ্ছি কিতাবুল খিরাজ লিল ইমাম আবি ইউসুফ সেখানে একটি চমৎকার কথা চমৎকার একটা ঘটনা আমরা পেয়েছি সেই প্রসঙ্গটা আপনার সামনে এখন তুলে ধরছি এই প্রসঙ্গটার আগে আপনি আমার সঙ্গ দেবেন এবং একটু সামান্য বিরতির পরে আবার আপনার সামনে আসব নিয়ে তার জন্য করুন অপেক্ষা করুন মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বিস টিভি বাংলায় मृत्यु कमनाते ही चाहे तब जो हिला जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्यु दान कर मृत्यु खंड असुस्थता हादिस संख्या छश एक अनेक गुना का दिन और रात सकाल सन्दाय বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আবার ফিরে আসলাম আপনাদের সামনে তাহলে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে না আমি তোমাদের ওয়াদা রক্ষা করেছি আমরা আমি তোমাদেরকে যে মুহুর্তে তোমাদের প্রয়োজন পড়েছে আত্মরক্ষার জন্য তোমাদের পক্ষ থেকে আমি তার ব্যবস্থা করে দিয়েছি তোমাদের তোমরা যদি দেখতে চাও তো দেখো তাহলে এই হাজরতার রাজিয়াল্লাহ তালুর জমানাই ঠিক ইরানের বর্ডারের এলাকায় একটি যুদ্ধ হয়েছিল তাকে ইতিহাসের বাতায় যুদ্ধটাকে জালুলার লড়াই বলে জানা হয় জালুলা সেই যুদ্ধে এক লক্ষ চল্লিশ হাজার শূন্য ছিল পারস্যের সম্রাটের পক্ষ থেকে এবং মুসলমানগণ ছিলেন সর্বসা করল্যে চল্লিশ হাজার চল্লিশ হাজার মানুষের এক লক্ষ চল্লিশ হাজার মানুষের সাথে মোকাবেলা এটা কি আর সম্ভবের কথা এটা তো অসম্ভব एक लक्ष चल्लिस हजार एवं सर्वसाकुल्य मुसलमान चल्लिस हजार ओ पक्ष पहलवान रुस्तुम विशाल हस्ती बाहर मुसलमान सामने इसे दाड़ जुद्ध मैदान मुसलमाना तर तुलन य मना हम्य चल्लिस हजार यदे मुजाहिद के सामने देखे रुस्तुम पहलवान बोले कथा शन तुम्हारे बाल बाच्चा তোমাদের ছেলে মেয়ে তোমাদের সন্তান সন্ততি এগুলোকে যদি তোমরা ভালোবাসো তাহলে তোমাদের উচিত হবে এই পারস্যের সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা না করে জীবনটাকে ওয়াকালে মেরে না দিয়ে বাড়ি ফিরে যাওয়া এটাই বুদ্ধিমানের কাজ হবে তোমরা এখানে থাকিও না তোমরা লড়াই করে পারবে না তিনি সেখান থেকে মুসলমানের সেনাপতি শুনছেন যে আমাদেরকে ব্যঙ্গ করে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে এদিক থেকে আওয়াজ আসছে কি আওয়াজুম তোমরা যদি লড়বে আমাদের সাথে তো তোমাদের সামরিক প্রস্তুতি কই তোমাদের জনসংখ্যা কই তোমাদের সেই ঘোড়া কই তোমাদের সাথে হাতি কই হস্তিবাহিনী বাহিনী কই এইভাবে কেউ লড়তে আসে লড়াইয়ের ময়দানে প্রাণে বাঁচো এটাই তোমাদের সব চাইতে বড় প্রাপ্তি ফিরে যাও এখান থেকে ফিরে যাও মুসলিম সেনাপতি জবাব দিয়েছিলেন আমরা আল্লাহ রাবুল আলমিনের রেজা মন্দির জন্য এসেছি এখানে আমরা দুনিয়াতে চিরতরে বেঁচে থাকার জন্য আসিনি দুনিয়া চিরতরে বেঁচে থাকার জায়গা নয় মুসলমানেরা সদয় মতওয়ারা হয়ে থাকে তারা কিসের জন্য মতওয়ারা থাকে তুমি জানো তারা শাহাদাতকে গলায় লাগাবার জন্য বুকে লাগাবার জন্য প্রস্তুত থাকে কেন যে শাহাদাতের যে মর্যাদা কেয়ামতের দিন পাওয়া যাবে তারা প্রকাশ করবে সেই দিন তাই এক একটি নিয়ে মুসলমানেরা আসেনি তোমরা মৌদকে দেখে ভয় পাও মুসলমানেরা মৌধকে দেখে ভয় পাই না তোমরা মৌধ দেখে পালাও মুসলমানেরা মৌদকে দেখে পালাই না তুমি আমাদের সংখ্যা দেখতে চাইছ তুমি আমাদের প্রস্তুতি সাহায্য হাতি আর ঘোড়া দেখতে চাইছ এগুলোর দরকার নেই আমাদের কাছে আছে ইমানি সম্বল যে ইমানি সম্বলকে ভর করে আমরা এখানে হাজির হয়েছি এই নিয়েই তোমাদের সাথে আমার লড়াই হবে আমাদের লড়াই হবে তোমরা আমাদের সাথে লড়াই করো আমরা তোমাদের সাথে লড়াই করব। ঐতিহাসিক ভাষণ রণক্ষেত্রে ইসলামী সেনাপতি যখন শোনালেন তারা হা হা হা করে হেসে উঠল বিদ্রুপ করল ব্যঙ্গ করল কি কথা বলে মশার মুখ দিয়ে আকাশ ভেঙে ফেলার কথা তিরস্কার করল যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিম সেনাপতি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সংক্ষিপ্ত আরজি জানালেন হে আমাদের প্রভু মালিক আল্লাহ আমরা আমাদের নিজেদের সুনাম সুখ্যাতির জন্য আসিনি আমরা তোমার দিনের জন্য এখানে এসেছি এটা যদি তোমাকে মঞ্জুর থাকে তাহলে তুমি আমাদের দিকে তাকাও এবং আমরা আজ আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা যা করেছি এখানে যদি তোমার পক্ষ থেকে আর একটু কিছু ব্যবস্থা হয় তাহলে আরোই ভালো হয় রব্বুল আলমিনের প্রতি ভরসা রেখে রণক্ষেত্রে নেমে পড়লেন প্রথম পলিসি ব্যবহার করা হল কোন দুই সাহসী সৈনিককে বলা হলো যেই হাতির পিঠে চড়ে রোস্তুম পাহালওয়ানে গিয়ে আসবে তোমরা যদি সর্বপ্রথম হাতির চোখে আঘাত এনে দিতে পারো আর হাতি যদি ক্ষেপে যাই তাহলে আর কিছু করতে হবে না কিছু আর ভাবতে হবে না হাতি উল্টো পথে যদি পা বাড়িয়ে দেয় তাহলে পারে তাদের হাতি তাদেরকে এবং একটা সামান্য পরিকল্পনা আর এই পরিকল্পনাটাকে এত হাড়ে হাড়ে আল্লাহ রব্বুল আলমিন সত্য করে দিলেন যে মাত্র দুইজন সৈনিক রোস্তম পাহাল যে হাতির উপরে চড়ে চলে আসছিলেন তার চোখকে নিশা না করে একসঙ্গে হাতির চোখ কানা হয়ে গেল বাজবে পালাবে কি করে এইভাবে যখন উল্টো পথে চলতে আরম্ভ করলো বড় হাতিকে দেখে ছোট হাতি অন্যান্য অন্যান্য সবাই পালাতে আরম্ভ করলো হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে হয়ে হয়ে তাদের কত যে মারা গেল রণক্ষেত্রে আর কি লড়াই হবে মুসলমানদের সাথে মুসলমানেরা জয়ী হলেন আল্লাহ আলামিন বলছেন আমি তোমাদের পক্ষ অবলম্বন করে আমি তোমাদেরকে মদত দিই আমি তোমাদের সাহায্য দিই কোরআন করিমের ভেতরে আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা দিয়েছেন ইনতানসুরসম তোমরা যদি আমাকে মদত দাও আমি তোমাদের মদত দেবো তোমাদের মদত থাকবে আমার জন্য আমার মদত থাকবে তোমাদের জন্য তাহলেই হবে তাহলেই তোমরা নিজেদের সার্টিফিকেট তোমরা তোমাদের ইনাম দুনিয়ায় বুঝিয়ে পাবে এবার আমার পক্ষ থেকে তুমি পাওয়ার আশাই থাকবে আর আমি যদি তোমার পক্ষ থেকে না পাই তাহলে অসম্ভব আল্লাহ রবুল আলমিন এরপরে যে নিয়ে আমার যে অবদান যেটা দিতে চেয়েছেন আমাদেরকে এর পরে আসছে সেটা হচ্ছে কি আল আম শান্তি এবং আল্লাহ তালা বলছেন পরে আমি তোমাদেরকে আরও দেব তো এই আল আম বা শান্তি কাকে বলা হয় আল্লাহ রবুল আলামিন কিভাবে আমাদেরকে শান্তি দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে আমরা শান্ত কি করে আমরা শান্ত খেলাফত পেলাম আল্লাহর পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থাও পেলাম এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের দুনিয়াতে সালামতি আমাদের দুনিয়াতে শান্তি এবং আমাদের মনের ভেতরে এমন এক আত্ম শান্তি দিয়েছেন যে মুসলমানেরা কোনো দিন হাই হাই করে বেড়ায় না মুসলমানেরা কোনো দিন অশান্তি দেখায় না তাদের মনের ভেতরে একটা ই শান্তি আছে এই শান্তিটা কেমন এই শান্তিটা কাকে বলা হয় এই শান্তি শুধু মনের শান্তি নয় এই শান্তিটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের আর যত কিছু নেই আমার সেগুলো প্রাপ্তি এটাও একটা শান্তির অঙ্গ এই কথা যদি বলতে হয় তাহলে বন্ধুরা আমার আল্লাহর নবী নবুয়ের ঘোষণা দেননি তার আগে যদি সেই দেশটার আলোচনা করা যায় তো দেখা যাবে চারিদিকে বর্বরতা চারিদিকে হানাহানি চারিদিকে মারামারি চারিদিকে ত্রাহি ত্রাহি রব দিকে দিকে অশান্তির দাবানল দাও দাও দাও দাও করে জ্বলছে এমন পরিবেশে আল্লাহ রব্বুল আলমিন যখন এই শান্তির নিয়ামতকে পাঠালেন সেই শান্তির নিয়ামত যখন এসে গেল ইসলামের রূপ নিয়ে কোরআনের রূপ নিয়ে मुसलमाना जो तक अल्लाहर चिंता दिए मदिनार जीवने जादुंदर विगत दिन हिंसात् चाल कथाई बेदे से नोंगामी एवं भंडामी सब कथाई पाली गे এখন চারিদিকে শুধু শান্তি আর শান্তি চারিদিকে নিরাপত্তা চারিদিকে সালামতি এছাড়া আর কোথাও যেন দেখতে পাওয়া যাবে না তার নজির অথচ সে এক নারী জাত সে এক অবলা প্রাণ সে মেয়ে ছেলে হয়েও যদি একাই এতটা রাস্তা যায় আর একাই এতরা রাস্তা আসে তার যদি নিরাপত্তার ব্যবস্থা এত সুন্দর জনগণ করে দেয় যে সেখানে পুলিশের প্রহরা নাই সেখানে কোন শাসন ব্যবস্থা বলে আলাদা আলাদা লোক নিয়োগ করা আছে এমন কথাটা নয় রাস্তা দিয়ে মেয়ে ছেলে যাবে আর মেয়ে ছেলে আবার হজ করে ফিরে চলে আসবে তার সাথে অন্যায় আচরণ করার তাকে কেউ বেআব্রু করে দেবে এমন এই রকম মনের লোক আর সেই মাটিতে তোমরা পাবে না এই কথাটা না বিজি যখন বলে দিয়েছেন তখন সবাই জানে যে না দিন নয় তার দিকে তাকানো যাবে না যদি আমি তাকাতে যাই তালে একজন ইমানি বন হিসাবেই আমি তাকে কিছু বলতে পারি তার সুরক্ষার ব্যবস্থা আমি দিতে পারি তাহলে বলুন সামান্য কিছু দিনের ভেতরে কি রকম পরিবর্তনটা চলে আসলো সেই মাটিতে আল্লাহ তালা কেমন শান্তি দিলেন সেই জায়গায় ইমানদার গুলোকে অন্য একা দিশে আছে एम सीचुएशन से तैरिवे एम अवस्था बुल आमीन दिए चारिदी के शांति चारिदि शांति ईमान फल ते करीम सलाम्स मक्का नगरी एक मे ऐले याम राष्ट्र राजधानी तख कार हजरा माउथ शहर पर्त आठ दिन एक नागारे उठे पीठे चढ़े जाटे पीठे चढ़े फिर आसी এত লম্বা সফর করতে গেলেও একটা গা মেদি বংশের মেয়ে ছেলে সে একাই যাচ্ছে তথাপি নিরাপত্তা বলে তার মনের ভেতরে কোনো রকমের শঙ্কা নেই কোনো রকমের ভয় নেই কেউ আমাকে মারবে কেউ আমাকে লুটে নেবে কেউ আমার আবরুকে বে বেআব্রু করে দেবে এই রকমের শঙ্কা তার মনের ভেতরে নেই কেন নেই কেন নেই এই জন্য নেই যে সেখানকার লোকেরা এমন একটি মাল এমন একটি সম্পদ তারা পেয়েছে আল্লাহর কাছ থেকে তা হচ্ছে ইমান ইমান বুকের ভেতরে বলিষ্ঠ আছে বলেই সেই বাধা দেবে যে একজন মেয়ে ছেলের সামনে তোমাকে কিভাবে আসতে হবে একজন অচেনা মেয়ে ছেলে তাই তাকে পেতে গেলে জঙ্গলের হায়নার মতো তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে এমন শিক্ষা ইসলাম দেইনি ইমান বিরোধী কথা এটা আমালের সওয়ালের এটা উল্টো কথা এই জন্য প্রত্যেকটা মানুষ যারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সম্পত্তিকে পেয়েছে এই দৌলাতকে পেয়েছে তারাই বলবে না কে যাচ্ছে অন্যের মেয়ে যাচ্ছে আমি যদি বলে দিই আমার মেয়ে যাচ্ছে কে যাচ্ছে অন্যের বোন যাচ্ছে আমি তখন বলবো না আমার ইমানের দিক দিয়ে সম্পর্ক সেটা আমার ইসলামী বোন যাচ্ছে যদি আমি ইসলামী দৃষ্টি দিয়ে তাকে দেখতে যাই তাহলে আমার জন্য ওই মেয়ে ছেলেটির উপরে লালসার দৃষ্টি এবং কামনার দৃষ্টি উঠবে না আমার সব সময় তার দিকে দৃষ্টিটা উঠবে কিসের ইমানের দৃষ্টি ইমানি দৃষ্টি দিয়ে দেখব একজন মেয়ে ছেলে যাচ্ছে তার প্রয়োজনে সে মেয়ে ছেলেটা নিজের প্রয়োজন পুরো করে আবার ফিরে আসবে নিজের এলাকায় নিজের দেশে নাবিজি বলছেন যারা ইমানদার ইমান এনেছিল তাদেরকে এত সুন্দর সুখ শান্তি আমি দান করলাম এটা তাদের বিনিময় তারা আমার কাছ থেকে পেয়েছে তারা আগে আমাকে দিয়েছে তাই আমি আমার ওয়াদা তাদের সাথে রক্ষা করেছি যে সেই দেশ শান্তির দেশ সেই দেশ নিরাপত্তার দেশ সেই দেশ আমনের দেশ এই ইমান যদি আমাদের ভেতরে আজ তৈরি হয় তাহলে আমারও দেশে এই হাদিসের প্রতিফলন চোখে চোখে চোখে চোখে আমরা দেখতে পাবো কিন্তু হায় আফসুস তা কি সম্ভব আমরা কি সেই ইমানদার যে ইমানের কথা বলা হয়েছে আল্লাহর কাছে শক্ত ইমান কামনা করুন আল্লাহ আমাদের ইমানকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমাদের ইমানই সম্বলকে মজবুত করো পথ প্রদর্শক দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন एवं विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना देख कुर बृहस्पतिवार सन्ध्या साढ़े छुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल् যাদের শাসনের যেহেতু আমি মোহাম্মদ বাদরুদ্দ জানাদি শাসন শিখতে দেশ গড়তে দেখুন ফোলাফায় রাশ শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়